পরিবেশিত অডিও লেকচার সিরিজ এই সিরিজ আলোচিত হবে আমাদের মূল আলোচনা বিদায় হজ নিয়ে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 নিশ্চয় মানব জাতির জন্য সর্বপ্রথম যে ঘর নির্মাণ করা হয়েছিল তা মক্কায় বরকতময় ও বিশ্ববাসীর হৃদায়তের দিশারি বানানো হয়েছিল এই ঘরকে এখানে রয়েছে আল্লাহর স্পষ্ট নিদর্শন সমূহ আরো রয়েছে মকাম ইব্রাহিম আর এই ঘরে যে প্রবেশ করবে সে নিরাপদ হয়ে যাবে মানবজাতির জাতির উপর আল্লাহর এই দায়িত্ব দেয়া হয়েছে যে যেই ব্যক্তির এই ঘর পৌঁছানো পর্যন্ত সামর্থ্য থাকবে সে যেন এই ঘরের হজ আদায় করে সুরা আলে ইমরান আয়াত ছিয়ানব্বই এবং ৯৭। সাতানব্বই রসুল্লাহসাল্লু আলী আসলাম হিজরতের দশম বছরে হজ করেছিলেন এই হজকেই বলা হয় বিদায় হজ এই হজেই রসুল্লাহ সাল্লু আলী আসলাম মুসলিম উম্মতের উদ্দেশ্যে চূড়ান্ত ভাষণ প্রদান করেন সকল মুসলিম সম্মিলিতভাবে শেষবারের মতো রসলাস আলী ওয়াসলামকে দেখারও সুযোগ পেয়ে যান মদিনা থেকে তিনি এই একবারেই হজ করেছিলেন রসলাস উঠে চড়ে হজ করেছিলেন তার এই হজে কোনো বিলাসিত ছিল না নিতান্তই সাদাসিদেভাবে তিনি হজ সম্পন্ন করেছিলেন সেই হজ এখনকার মতো ভিআইপি হজ ছিল না আল্লাহ রসুলসাল্লু আলী ওয়াসলাম মুসলিমদের হজে নিয়মকানুন ব্যাখ্যা করলেন এরপর যখন তিনি আরাফাদের ময়দানে তখন আল্লাহ তালা আয়াত নাজিল করলেন আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করলাম এবং তোমাদের উপর আমার নিয়ামত সম্পূর্ণ করলাম এবং তোমাদের জন্য দিন হিসেবে পছন্দ করলাম ইসলামকে সুরাম আইদা আয়াত দিন এই আয়াত নাজিল হলে সাহাবিরা কাঁদতে শুরু করেন তারা বুঝতে পারলেন আল্লাহ রসুল্লাহ আর বেশি দিন তাদের মাঝে থাকবেন না অমর রাজিল্লাহুকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি কেন কাঁদছেন তিনি উত্তর দেন যখন কোন কিছুর উত্থান ঘটে আর সেটা পরিপূর্ণতা লাভ করে এরপর তার কেবল পতনই সম্ভব অমর রাজেল্লাহ বলতে ইসলাম পরিপূর্ণতা লাভ করেছে মুসলিমরা এই কিছুকাল এরপর তাদের পতন হবে আমরা বিশ্বাস করি সাহাবিদের যুগ ছিল শ্রেষ্ঠ সময় সেই স্বর্ণযুগ আর কখনো ফিরে আসবে না মসজিদেল হারামে এসেই আল্লাহ আলি আসলাম কালো পাথর স্পর্শ করে চুমু খেলেন এরপর তাওয়াফ শুরু করলেন প্রথম তিনবারে তাওয়াফ ছিল দ্রুত গতি তাফ আর পরে চারবার ছিল সাধারণ গতিতে এরপর তিনি কোরআহানের একটি আয়াত পাঠ করলেন واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أنطهر بيتي للطائفين للطائفين والعاكفين والركع السجود آشارنكرو. যখন আমি কাবাকে মানুষের জন্য মিলন কেন্দ্র ও নিরাপদ স্থান বানালাম এবং আদেশ দিলাম যে তোমরা মাকামে ইব্রাহিমকে সালাতের স্থান রূপে গ্রহণ করো। আর আমি ইব্রাহিম ও ইসমাইলকে দায়িত্ব দিয়েছিলাম যে তোমরা আমার গৃহকে তাওয়াফকারী এতিকাফকারী ও রুকুকারী সিস্তাকারীদের জন্য পবিত্র করো সুরা আল বাকারা আয়াত একশো এরপর তিনি মাকামে ইব্রাহিমকে তার আর কাবার মাঝে রেখে দুই রাকাত সালাদ আদায় করলেন এক রাকাত সুরা এখলাস আর এক রাকাতে সুরা কাফিরন পাঠ করলেন এরপর তিনি আবার কালো পাথর স্পর্শ করলেন চুমু খেলেন এরপর তিনি সাফা পাহাড়ের দিকে যেতে থাকলেন আর পাঠ করলেন সুরা বাকারার অন্য আরেকটি আয়াত নিশ্চয় সাফা ও মারোয়া আল্লাহ নিদর্শনসমূহর অন্তর্ভুক্ত সুতরাং যে বায়তুল্লার হজ করবে কিংবা অমরা করবে তার কোনো অপরাধ হবে না যে সে এগুলোর তাওয়াফ করবে আর যে স্বতঃস্ফূর্তভাবে কল্যাণ করবে তবে নিশ্চয়ই আল্লাহ সকরকারী সর্বজ্ঞ বাকারা আয়াত একশো এরপর আল্লাহ রসুল সফা ও মারোয়ার মাঝে সাই করলেন সাতবার ওঠার সময় কাবার দিকে মুখ করে পাঠ করলেন ওয়ানসারা আবদাহু ওয়াহজাম আল আহজাবা ওয়াহদা অর্থাৎ আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহ ছাড়া কোনো মাবুত নেই তিনি এক ও একক তার কোনো শরিক নেই আসমান ও জমিনের সার্বভৌম আধিপত্য একমাত্র তারই সকল প্রশংসা শুধু তারই প্রাপ্য তিনিই প্রাণ দেন এবং তিনি আবার মৃত্যু ঘটান সবকিছুর ওপরেই তিনি অপ্রতিহত ক্ষমতার অধিকারী তিনি ছাড়া কোনো মাবুত নেই তিনি এক ও একক তার কোন শরিক নেই যত ওয়াদা তার আছে তার সবই তিনি পূরণ করেছেন শিয় বান্দাকে তিনি সাহায্য করেছেন এবং একাই দলকে পরাস্ত করেছেন হজ উপলক্ষে মক্কায় ছিলেন চার দিন রবি সোম মঙ্গল এবং বুধ বৃহস্পতিবার সকালে তিনি মিনার উদ্দেশ্যে যাত্রা করেন এবং সেখানে তাব গাড়েন সেখানে তিনি জোহর আসর মাগরিব এবং ঈশা এবং পরের দিনের ফজর সালাদ আদায় করেন মিনা থেকে চলে যাবার সময় কোরাইশা নিশ্চিত ছিল তিনি মাশার আল হারামে থামবেন এটি হচ্ছে মুজতালিফার একটি পাহাড় জাহদিয়াতের সময় কোরাইশা এখানে থামতো এবং অন্য আরবদের মতো আরাফার ময়দানে অবস্থান করত না এটা ছিল তাদের এক প্রকার অহংকারী স্বভাব তারা নিজেদের অন্যান্য আরবদের থেকে উঁচু মনে করত মাশার আল হারামে না থেমে আল্লা রসুল সাল্লু আলেওয়াস্লাম তাদের এই প্রথা বাতিল করে দিলেন আল্লা রসুল সাল্লু আলি ওয়াসলাম সরাসরি থামলেন আরাফার ময়দানে সেখানে তার জন্য একটা তাবু গাড়া ছিল এরপর সূর্য যখন কিছুটা পশ্চিম দিকে ঢলে পড়ল তখন তিনি তার উট কাসোয়াকে ডাক দিলেন কাসোয়ার পিঠে চড়ে গেলেন ওরানা উপত্যকায় সেখানে এসে আল্লাহ আলিমাম সবার উদ্দেশ্যে ভাষণ দিলেন যেটা বিদায় হজের ভাষণ নামে পরিচিত তিনি বললেন লোকেরা তোমরা মনোযোগ দিয়ে আমার কথা শোনো হয়তো আজকের পর আমি আর কখনো তোমাদের সাথে একত্রিত হতে পারব না আজকের এই দিন এই মাস ও এই শহর যেমন পবিত্র তোমাদের চান মাল ইজ্জত কেয়ামত পর্যন্ত তেমনই পবিত্র কারো কাছে যদি কোনো আমানত রক্ষিত থাকে তাহলে সে যেন তা আমানতকারের কাছে পৌঁছে দেয় তোমরা অন্যের উপর অত্যাচার করবে না নিজেরাও অত্যাচারিত হবে না জেনে রেখো জাহেলি সকল অপসংস্কৃতি আমার পায়ের নিচে শুধু কাবাঘরের তত্ত্বাবধান ও হাজিদের পানি পান করানো ছাড়া জাহিলিয়াতে সকল রক্তপানের দাবি বাতিল করা হল প্রথম যে রক্তপানের দাবি বাতিল করছি তা হল রাবিয়া ইবনাল হারিস এবং আব্দুল মুতালিবের রক্ত সে শিশু অবস্থায় বনু সাদের দুগ্ধপোষ্য ছিল তখন হুসাইল করত্রের লোকেরা তাকে হত্যা করে জাহিলি যুগের সুদের প্রথা বিলুপ্ত করা হলো। তোমাদের কেবল মূলধনের উপর অধিকার থাকল সর্বপ্রথম যে সুদ বাতিল করছি তা হল আমাদের বংশের আব্বাস এবং আব্দুল মুতালিবের সুদ তার সমস্ত সুদ বাতিল করা হল নারীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। নারীদের উপর যেমন পুরুষদের অধিকার রয়েছে তেমনি পুরুষদের উপর রয়েছে নারীদের অধিকার তোমরা তাদের আল্লাহ আমানত হিসেবে গ্রহণ করেছ এবং আল্লাহ নির্ধারিত কালেমা বাক্যের মাধ্যমে তাদের লজ্জাস্থান নিজেদের জন্য হালাল করেছ তাদের উপর তোমাদের অধিকার এই যে তোমরা অপছন্দ করো এমন কাউকে ঘরে প্রবেশের অনুমতি দেবে না যদি তারা এরূপ করে তাহলে হালকাভাবে প্রহার করো আর তোমাদের উপর তাদের অধিকার হল তোমরা তাদের ভরণ ও পোশাক পরিচ্ছদের ভার বহন করবে ন্যায়সঙ্গতভাবে আমার পর তোমরা পরস্পর খুনুখুনিতে জড়িয়ে কুফরে পতিত হও না যারা সালাত আদায় করবে তারা পুনরায় শয়তানের ইবাদত করবে এটা শয়তান আশা করে না কিন্তু সে তোমাদের মধ্যে বিবাদ করতে থাকবে তোমরা আল্লাহকে ভয় করবে যদি বিকলাঙ্গ কোনো দাসও তোমাদের উপর নেতা নিযুক্ত হয় এবং সে তোমাদের আল্লাহ কিতাব অনুযায়ী নেতৃত্ব দেয় তাহলে তাকে শুনবে ও মানবে সাবধান অপরাধী তার অপরাধের জন্য নিজেই দায়ী সাবধান পিতার অপরাধ সন্তানের ওপর বর্তায় না না বর্তায় সন্তানের অপরাধ পিতার ওপরে জেনে রেখো এ নগরে আর কখনো শয়তানের ইবাদত হবে না এ থেকে সে নিরাশ হয়ে গেছে তবে তুচ্ছ ভেবে এমন অনেক কাজ তোমরা করবে যা করলে সে খুশি হবে তোমরা আল্লাহর ইবাদত করবে দৈনিক পাঁচ বক্স চালাত প্রতিষ্ঠা করবে রমাদান মাসে সিয়াম পালন করবে জাকাত আদায় করবে ও তোমাদের নেতার আদেশ মেনে চলবে তবে তোমরা জান্নাত লাভ করবে তোমাদের গোলাম ও অধীনস্থদের বিষয়ে আল্লাহ তালাকে ভয় করো তোমরা যা খাবে তাদেরকে তা খেতে দেবে তোমরা যা পড়বে তাদেরকেও সেভাবে পড়তে দেবে জেনে রেখো এক মুসলিম আরেক মুসলিমের ভাই তোমাদের একের সম্পদ আরেকজনের জন্য বৈধ নয় তবে কেউ স্বেচ্ছায় খুশি মনে তার সম্পদ কাউকে দিয়ে দিলে সেটা ভিন্ন কথা কাজেই নিজেরা নিজেদের উপর জুলুম করো আল্লাহ আল্লাহতালা তোমাদের সম্পদের মিরাস নির্দিষ্টভাবে বণ্টন করে দিয়েছেন তার থেকে কম বেশি করবে না সম্পদের তিন ভাগের এক ভাগের চেয়ে অতিরিক্ত কোনো মাসিয়াত বৈধ নয় সন্তান যার বিছানে জন্মগ্রহণ করবে সে তারই হবে ব্যবিচারের শাস্তি হচ্ছে প্রস্তর আঘাত অর্থাৎ সন্তানের জন্য শর্ত হল তা বিবাহিত দম্পতির হতে হবে ব্যবিচারের সন্তানের অধিকার নেই যেই সন্তান আপন পিতা ব্যতীত অন্যকে পিতা এবং যেই দাস নিজের মালিক ব্যতীত অন্য কাউকে মালিক বলে স্বীকার করে তাদের উপর আল্লাহতলা ফেরস্তাকুল এবং সমগ্র মানবজাতির জাতির নিশ্চয় তোমাদের রব এক তোমাদের পিতা এক আরবের ওপর অনারবের এবং অনারবের ওপর আরবের কোনো শ্রেষ্ঠত্ব নেই সাদার উপর কালোর আর কালোর উপর সাদার কোনো শ্রেষ্ঠত্ব নেই শ্রেষ্ঠত্ব নির্ধারিত হবে কেবল তাকুয়ার মাপকাঠিতে মনে রেখো সকলকে একদিন আল্লাহ তালার সামনে হাজির হতে হবে সেদিন তিনি প্রতিটি কাজের হিসাব গ্রহণ করবেন তোমরা আমার পরে গমরাহিতে লিপ্ত হবে না পরস্পর হানাহানিতে মেতে উঠবে না আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না আমার মাধ্যমে ওয়াহির পরিসমাপ্তি হতে যাচ্ছে আমি তোমাদের জন্য দুটি বস্তু রেখে যাচ্ছি যতদিন তোমরা এই দুই বস্তু আঁকড়ে থাকবে ততদিন তোমরা নিঃসন্দেহে পথভ্রষ্ট হবে না একটি আল্লাহর কিতাব ও অপরটি রসুলের সুন্না প্রত্যেক উপস্থিত ব্যক্তি যেন অনুপস্থিত ব্যক্তির কাছে আমার কথাগুলো পৌঁছে দেয় হতে পারে যাদের কাছে পৌঁছানো হবে তাদের মধ্যে এমন অনেকে থাকবে যারা উপস্থিত শ্রোতার চাইতে আমার কথাগুলো ভালোভাবে অনুধাবন করতে পারবে ক্ষুদ্র শেষে আল্লাহ আলী ওয়াস্লাম সাহাবিদের জিজ্ঞেস করলেন তোমাদেরকে আমার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে তখন তোমরা কি বলবে সাহবিরা উত্তর দিলেন আমরা সাক্ষ্য দিব নিশ্চয়ই আপনি আপনার বার্তা পৌঁছে দিয়েছেন দায়িত্ব পালন করেছেন এবং আমাদের আন্তরিক উপদেশ দিয়েছেন এরপর আল্লাহ রসুসাল্লাহ আলহ আসলাম আকাশের দিকে আঙুল তুললেন তারপর আবার মানুষের দিকে আঙ্গুল দেখালেন এরকম কয়েকবার করলেন আর বলতে থাকলেন হে আল্লাহ তুমি সাক্ষী থেকো হে আল্লাহ তুমি সাক্ষী থেকো হে আল্লাহ তুমি সাক্ষী থেকো এরপর আজান হল ইকামত হল আল্লাহ রসুল্সাল্লু আল্লাহলামের ইমামতিতেই সবাই জোহরের সালাত আদায় করল এরপর আবার ইকামত দেয়া হলো সাথে সাথেই আসরের সালাত আদায় করা হল আরাফাতে দিন এভাবেই সালাত আদায় করা হয় সকল জাহিলিয়াতের শেখর আনুষ্ঠানিকভাবে উপড়ে ফেলেছেন এটা ছিল নতুন যুগের শুরু এবং আগের যুগের সমাপ্তি রসুল্লাহ সাল্ল আলী আসলাম সর্বপ্রথম নিজের ও নিজের পরিবারের হাতে জাহিলিয়াতের নিয়মগুলো বাতিল করেছেন জাহিলিয়াতের যুগে ঘটা রাবিয়া রবি হারিসের হত্যাকাণ্ডের জন্য রক্তপানের দাবি ছেড়ে দিচ্ছেন তিনি ছিলেন আব্দুল মুতালিবের রক্ত সম্পর্কীয় আত্মীয় আলি ওয়াস্লাম যখন সুদকে নিষিদ্ধ করেছেন তখন সর্বপ্রথমে আব্বাস এ বিন আবদুল মুতালিব রাদিল্লা আনহুর সুদ বাতিল করেছেন আব্বাস রাদিল্লা আনহু জাহিলিয়াতের যুগে লোকজনকে ধার দিতেন এবং এর উপর সুদ ধার্য করছিলেন নিজ চাচার সুদের দাবি বাতিল করে আল্লাহ রসুল্সাল্ল আলীওয়াস্লাম শুধু মূলধন ফিরিয়ে দেবার আদেশ দেন যে কোনো ব্যাপারে দৃষ্টান্ত স্থাপন করার জন্য সবচেয়ে উত্তম হলো নিজের বা নিজের পরিবারের মাধ্যমে বিষয়টি শুরু করা নম্বর শিক্ষা আল্লাহ রসুল্লাহু আলি ওয়াসলাম মুসলিমদের সতর্ক করছেন নিজেদের মধ্যকার অনৈক্যের ব্যাপারে শয়তান কুফারদের মধ্যে ঝগড়া ফাসাদ বাঁধানোর ব্যাপারে তেমন পরোয়া করে না কারণ তারা ইতিমধ্যেই কাফির হয়ে গেছে এবং তারা জাহান্নেমের আগুনে যাবেই কিন্তু সে মুসলিমদের ব্যাপারে উদ্বিগ্ন কারণ মুসলিমদের সে কাফির বানাতে পারে না তাই সে তাদের মধ্যে বিভেদ আর অনৈক্য তৈরি করে মুসলিমদের অন্তরে ওয়াসওয়াসা দিয়ে তাদের প্রযোচিত করে এবং ফিতনা বাঁধায় আল্লা রসুল সাল্লাহ আলি ওয়াসালাম বলছেন কোন বিকলাঙ্গ কৃষ্ণাঙ্গ দাসকে যদি আমাদের উপর নেতা হিসেবে নিযুক্ত করা হয় এবং সে আল্লাহর কিতাব অনুযায়ী বিচার করে তাহলে তার আনুগত্য করা বাধ্যতামূলক। এই কথা থেকে আমরা বুঝতে পারি শাসক যেই হোক যেমনই হোক তাদের চরিত্র যাই হোক তাদের বংশ বংশপরিচয় যাই হোক না কেন সে যদি আল্লাহর কিতাব দিয়ে শাসন করে তাহলে তাকে মেনে চলা বাধ্যতামূলক আল্লাহর কিতাব ও সুন্না দিয়ে শাসন করা একজন শাসকের বৈধ শাসক হবার পূর্ব শিক্ষা। আল্লাহ রসুল সাল্লাহ আলীমদের বুক থেকে বর্ণ বা গোত্র ভিত্তিক শ্রেষ্ঠত্বের বোধকে মুছে ইসলাম একটি সর্বজনীন দিন কোনো জাতি বা গোত্র বিশেষের দিন নয় এই দিন যারা পালন করে তাদের শ্রেষ্ঠত্ব নির্ধারিত হবে তাকুয়ার মাধ্যমে জাতি বর্ণ অথবা গোত্রের মাধ্যমে নয় আল্লাহ রসুল সাল্লু আলী আসলাম মুসলিমদের গুনাহের ব্যাপারে সতর্ক করে গেছেন তিনি বলেছেন শয়তান হয়তো মুসলিমদের দ্বারা কুফুরি করাতে পারবে না কিন্তু মুসলিমদের গুনাহে লিপ্ত করার জন্য প্রাণান্ত চেষ্টা চালাবে আজকে আমরা মুসলিমদের মধ্যে এটাই দেখছি তার ইসলাম হয়তো ত্যাগ করছে না কিন্তু গুনাহ এবং পাপ কাজের কারণে তারা নিজেদের ধ্বংস এবং অবমাননা ডেকে এনেছে এই খুদ্বায় আল্লাহ রসুলসাল্লু আলি ওয়াসালাম একটি বিষয় স্পষ্ট করে বলে গেছেন তা হল মুসলিমরা যদি দুটো জিনিসকে আঁকড়ে ধরে তাহলে তারা কখনো পথভ্রষ্ট হবে না এ দুটো হল কোর আন এবং সুন্না এই আদেশ শুধু সেই যুগের মানুষদের উপর প্রযোজ্য নয় বরং সকল যুগের সকল মানুষের জন্য প্রযোজ্য সভ্যতার গতিবিধি যেদিকেই করাক প্রযুক্তির যতই উৎকর্ষ লাভ করুক বিশ্বব্যবস্থা যাই হোক মুসলিমদের জন্য চিরন্তন জীবন ব্যবস্থা হল ইসলাম যার উৎস হল কোর আন এবং সুন্না আর কেমন পর্যন্ত এর কোনো পরিবর্তন হবে না পৃথিবীর সকল যুগের সকল স্থানের যে কোনো সমস্যার সমাধান কোরআন ও সুনার নির্দেশিতে পথেই হবে এর কোনিরা নবাবি গ্রন্থে আল্লাহ রসুল্লাহ একটি দোয়া উল্লেখ করেছেন তিনি বলেন দোয়ার এক পর্যায়ে আল্লাহ রসুল্লাহু আলী আসলাম এমনভাবে হাত উঁচু করে দোয়া করতে থাকেন যেমন করে একজন গরিব মানুষ খাবারের জন্য ভিক্ষা করতে থাকে তুমি নিশ্চয়ই আমার কথাগুলো শুনেছ দেখেছ আমি কোথায় আছি তুমি আমার অন্তর খবর জানো তুমি আমার বাচ্যিক অবস্থাও জানো আমার কিছুই তোমার কাছে গোপন নয় আমি অসহায় দুর্বল আমি তোমার কাছে সাহায্য চাই তোমার কাছে আশ্রয় চাই আমি তোমার শাস্তির আশঙ্কা করি ভয় করি আমি নিজের সমস্ত দোষ তোমার কাছে স্বীকার করে নিচ্ছি এক অসহায় বান্ধা হিসেবে আমি তোমার কাছে সাহায্য চাই গুণাগার হিসেবে আমি তোমার কাছে তবা করি একজন ভীতে সন্ত মানুষ হয়ে আমি তোমার কাছে মিনতি করছি নিজেকে শোঁপে দিয়ে তোমার কাছে মিনতি করছি অঝরে কেঁদে তোমার কাছে মিনতি করছি বিনম্র হয়ে তোমার কাছে মিনতি করছি ও আল্লাহ ও আমার রব তুমি আমার এই মিনতি কবুল করে আমাকে সন্তুষ্ট কর আমার প্রতি দয়া করো, করুণা করো তুমি তো শ্রেষ্ঠ দোয়া শ্রবণকারী তুমি তো শ্রেষ্ঠ দাতা এই দোয়ার পরেইসুরা আল মাইদার তিন নম্বর আয়াত নাজিল হয় وعليكم الميتة والدم ولحم الخنذير وما أهل لغير الله به والمنخنقة والموقودة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسنوا ذلك الفسق اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشوون اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত জীব রক্ত শুকরের মাংস যেসব জন্তু আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গকৃত হয় যা কণ্ঠ করে মারা যায় যা আঘাত লেগে মারা যায় যা উচ্চ স্থান থেকে পতনের ফলে মারা যায় যা সিংয়ের আঘাতে মারা যায় এবং যাকে হিংস্র জন্তু ভক্ষণ করেছে কিন্তু যাকে তোমরা জবেহ করেছ যে জন্তু যজ্ঞ বেদিতে জবেহ করা হয় এবং যা ভাগ্য নির্ধারক স্বর দ্বারা বন্টন করা হয় এসব কোনহের কাজ আজ কাফেররা তোমাদের দিন থেকে নিরাশ হয়ে গেছে অতএব তাদেরকে ভয় করো না বরং আমাকে ভয় করো আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম তোমাদের প্রতি আমার অবদান সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে পছন্দ করলাম অতএব যে ব্যক্তি তীব্র ক্ষুধায় কাতর হয়ে পড়ে কিন্তু কোন গুণায়ের প্রতি প্রবণতা না থাকে তবে নিশ্চয়ই আল্লাহ তালা ক্ষমাশীল সেদিন সূর্যাস্তের পর কাস্তার পিঠে চড়ে রাসুল্লাহ সাল্ল আলি ওয়াসলাম আরাফা থেকে বের হয়ে গেলেন যেতে যেতে তিনি জনগণকে বললেন তোমরা শান্ত আর নিরব থেকে মুস্তালিফা যাওয়া পর্যন্ত তালবিয়া পড়তে থাকেন তিনি মুস্তালিফা পৌঁছে তিনি মোয়াজিনকে আজান দিতে বলেন লোকজন জিনিসপত্র নামিয়ে রাখতে না রাখতেই আজান ইকামত এবং মাগরিবের সালাত আদায় সম্পন্ন হয়ে গেল তারপর সবার মালামাল কুটিয়ে রাখা শেষ হল এবং আবারও ইকামত হল নবীজ সাল্ল আলী ওয়াসলাম ঈশার সালাত পরে ঘুমোতে গেলেন ভোরবেলা আহ্বাল ওখে নবীজি সল্ল্লাহ আলী ওয়াসলাম ফজরের সালাত আদায় করলেন তারপর উঠে চড়ে রওনা দিলেন মার্শারুল হারামে সেখানে পৌঁছে কেবলামুখী হয়ে জিকে রাজগার তো আ আর শাহাদা পাঠ করতে লাগলেন এমনটি চলল সকালের আলো স্পষ্ট হওয়া পর্যন্ত উঠেছড়ে মুজতালিফা থেকে বের হবার সময় নবীজ সাল্ল আলী ওয়াস্লাম তালবিয়া পড়তে থাকেন পেশনে বসা ফাদিবেন আব্বাস রাজিল্লাহ আনহোকে বললেন তার জন্য সাতটি কঙ্কর সংগ্রহ করে দিতে এরপর বাতান মুহাস্বিরে পৌঁছে নবীজ সাল্লাহ আলী ওয়াস্লাম কাসওয়াকে লাঠির কুতা দিয়ে গতি বাড়িয়ে দেন এই সেই জায়গা যেখানে কাবা ধ্বংস করতে আসা হাতি হাতিবাহিনীকে পাখির আক্রমণে গুড়িয়ে দেওয়া হয় মিনা থেকে অগ্রসর হয়ে রসুল্লাহ সাল্লু আলি আসলাম জামারাতুল আকাবার কাছে গেলেন সূর্যোদয়ের পর উঠের পিঠে বসেই তিনি জামারায় কঙ্কর নিক্ষেপ করেন তালবিয়া পড়াও বন্ধ করেন এই সময়ে এরপর আবার মিনা ফিরে এসে রসুল্লাহ সাল্লু আলিউস্লাম হাজিদের উদ্দেশ্যে মর্মস্পর্শী একটা খুতবা দেন খুদ্বার এক পর্যায়ে তিনি জিজ্ঞেস করেন তোমরা কি জানো আজকে কোন দিন সবাই বলল আল্লাহত রসুলি ভালো জানেন নবীজ সাল্ল আলী ওয়াস্লাম খানিক্ষণ নীরব থাকলেন কিছু বললেন না তাকে নীরব থাকতে দেখে লোকে ভাবলো তিনি এই দিনটির কোনো নতুন নাম দেবেন নীরবতা ভেঙে তিনি বললেন এখন কি জুলহিজ্জা মাস নয় মানুষ বলল জি তিনি বললেন এটা কোন শহর আবারও সবাই বলল আল্লাহ ও তোর ভালো জানেন এবারও তারা ভেবেছিলেন মক্কাকে হয়তো কোনো নতুন নাম দেওয়া হবে নবীজ সাল্ল আলি ওয়াস্লাম সেটা করলেন না জিজ্ঞেস করলেন এটা কি আল হারাম নয় সবাই বলল জি এটাই আল হারাম নবীজি সাল্লাহ আলি আসলাম এরপর বললেন তাহলে তোমরা জেনে নাও তোমাদের জীবন সম্পদ ও মর্যাদা একে অপরের কাছে ততটাই পবিত্র যতটা পবিত্র এই মাস আর এই শহর কেমত পর্যন্ত এই পবিত্রতা বহাল থাকবে আমি কি ঠিকঠাক মতো বার্তা পৌঁছে দিয়েছি মানুষ বলল জি দিয়েছেন নবী সাল্লু আলি আসলাম বললেন হে আল্লাহ সাক্ষী থেকে আর এখানে যারা অনবস্থিত আছে তাদের কাছে বার্তাগুলো পৌঁছে দেবে তোমাদের মধ্যে যারা সরাসরি আমার কথা শুনছ এমনও লোক আছে যারা তোমাদের মুখ থেকে আমার কথাগুলো শুনবে কিন্তু তোমাদের চাইতে বেশি উপলব্ধি করতে পারবে আমি চলে যাবার পর তোমরা কুফুরের দিকে ফিরে যেও না নিজেদের মধ্যে খুনোক্ষণি শুরু করো না রসল সাল্লু আলহিউসলামের পর আবু বকর রদুল্লাহ আনহর খিলাফতকালে কিছু লোক মোর্ত হয়ে রক্তপাত শুরু করে রসল সাল্লিমান লক্ষণীয় যে ঠিক ততসংখ্যক সংখ্যক বছরই তিনি জীবিত ছিলেন সেদিনকার মতো খান্ত দিয়ে আলী রাজ বাকি সাতাশটি উট জবাই করতে বললেন কাজ শেষে নবীজ সাল্লু আলী নাপিত রাখিয়ে মাথা কামিয়ে নেন সাহবিরে ক্ষুব করে চাইছিলেন বরকত পাবার আশায় তার চুলগুলো সংগ্রহ করতে তাই রসুল্লাহ সাল্লু আলি আসলাম তার কাছাকাছি থাকা লোকদের মাঝে চুলগুলো বন্টন করে দেন তারপর রসুল্লা সাল্লু আলিমাম মক্কায় ফিরে গিয়ে আল ইফাদা তাওয়াফ সম্পন্ন করেন জোহরে চালাত পরে চলে যান আরেক জায়গায় যেখানে আব্দুল মোতালিমের বংশধররা হাজিদের মাঝে জমজমের পানি বিতরণ করছিল নবী সাল্লু আলি ইসলাম তাদের বললেন আবদুল মোতালিবের সন্তানেরা পানি তুলতে থাকো। মানুষ হরুহুরুই করার সম্ভাবনা না থাকলে আমিও এই কাজে যোগ দিতাম তারা নবীজ সাল্ল আলিউসলামের কাছে পানির পাথর এগিয়ে দিলে তিনি তা থেকে পান করেন একই দিনে রসল্ল্লা সাল্লু আলিউসলাম মিনায় ফিরে সেখানেই রাত কাটান দুপুরে তাবু থেকে জামারাতে যান একে একে তিনটি জামারাতেই পাথর মারেন ঈদের দিন একটি আর তার পরের দিন আরেকটি খুদবা দেন তিনি আরাফা এবং ঈদের দিনের খুদবায় কিছু বিষয় শেষ খুতবাতেও পুনরাবৃত্তি করেন পুরো হস সফরে এসব উপদেশ বার বলে সাহাবিদের আত্মস্থ করিয়ে নেন তাশ্রিকের তিন দিন মিনায় থেকে নবীজি সাল্ল আলিউসলাম ফিরে বিদায় তা করেন এটি তার বিদায় হজের শেষ কাজ এর পরপরই তিনি মদিনার আবাসভূমির দিকে ফিরতি যাত্রা করেন যাত্রাপথে আঠারোই জুল হিজ্জা খুম নামক এক নালার কাছে থামেন তিনি সেটি আল জুহার খুব কাছেই সেখানে সফরসঙ্গীতের উদ্দেশ্যে তিনি আরেকটি খুদবা দেন বলেন সবাই শোনো আমি কিন্তু কেবলই একজন মানুষ রবের কাছ থেকে ডাক আসার সময় ঘনিয়ে এসেছে আমি তোমাদের মাঝে দুটি ভারী জিনিস রেখে যাচ্ছি একটি আল্লাহর কিতাব আরেকটি আমার আহলে বাইত কোরআনের গুরুত্ব উল্লেখ করার পর তিনি বলেন আমার পরিবারের প্রতি দায়িত্বের ব্যাপারে আল্লাহকে ভয় করো। খুব ভয় করো। করণায় এসেছে নবিসাল্ল আলী ওয়াসলাম আলী ইবেন আবিত আলী ব্রাজিল্লাহ আনহুর এক হাত ধরে বলেছেন আমি যার মাওলা আলী তার মাওলা হে আল্লাহ যারা আলীকে সাহায্য করে তাদের সাহায্য করুন যারা তার সাথে শত্রুতা করে তাদের সাথে শত্রুতা করুন আমি যার মাওলা আলী তার মাওলা এই কথার পেছনে একটা প্রেক্ষাপট আছে যা আলোচনা না করলেই নয় আলী ইবিন আবিত আলী ব্রাজিল্লাহ আনহু যখন ইয়েমেনের আমির হিসেবে নিযুক্ত ছিলেন সে সময় তার কর্তৃত্ব নিয়ে কিছু গুঞ্জন ওঠে আলীর আনহুর সাথে সাদাকার কিছু উট ছিল তার সৈন্যরা উটগুলোকে ব্যবহার করতে যাচ্ছিল কিন্তু আলী আদুল্লাহ আনহু রাজি হলেন না তার অবর্তমানে সৈনিকরা সেই উটগুলো ব্যবহার করা শুরু করে বিষয়টা জানতে পেরে আলির রদুল্লাহ আনহু খুবই রেগে যান কিছু লোকের কাছে আলীর রাদহুর এই আচরণ পছন্দ হল না ফলে তার বিরুদ্ধে গুচপ রুটে গেল অভিযোগগুলো একসময় আল্লাহ রসুল সাল্ল আলিউসলামের কান পর্যন্ত পৌঁছল একজন সাহাবি এই অভিযোগগুলোকে সমর্থন দিচ্ছিলেন তার হাটুতে হাত রেখে আল্লাহ রসুল্সাল্ল আলী আসলাম প্রশ্ন করলেন আচ্ছা বলতো তুমি কি আলীকে অপছন্দ করো সেই সাহাবির সোজা সাপটা উত্তর হ্যাঁ করি রসুল্লাহ সাল্লিম তাকে বললেন তোমার উচিত তাকে ভালোবাসা বলেন এরপর থেকে আলী বেন আবিতালিব হয়ে গেলেন আমার সবচেয়ে প্রিয় মানুষদের একজন বিদায় হস্তেকে ফেরা আসার সময় আল্লা রসুল্সাল্লু আলী ওয়সলাম গাদির খুম নামক এক জায়গায় এসে মানুষদের চড়ো করেন আলী রাজেল্লাহুর ব্যাপারে সেই বিখ্যাত উক্তিটি তিনি সেখানেই করেন কথাটা ছিল মান মাওলা ফা মাওলা। আমি যদি কারো মাওলা হই তবে আলিও তার মাওলা। মাওলা মানে হচ্ছে বন্ধু রক্ষাকারী ঘনিষ্ঠ সহচর এই সবগুলো অর্থই আলী রদেল্লাহ আনহুর ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু শিয়ারা এই ঘটনার আর এই উক্তিকে তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে ব্যবহার করে তারা এই উক্তিটি দেখিয়ে দাবি করে আল্লা রসুল এই কথার মাধ্যমে তার মৃত্যুর পর আলী খলিফা হিসেবে নিয়োগ দেবার দিকে ইঙ্গিত করেছেনহুর বিরুদ্ধে মানুষের ভুল ধারণা আর বিভ্রান্তি নিরসনের জন্য আলী রাজ নামে যে গুজব সৃষ্টি হয়েছিল তাই রসল সাল্ল আলী সবার সামনে আলী রাজ আনহুকে সম্মানিত করলেন যেন সবাই বুঝতে পারে আলী রদেল্লাহ আনহুর মর্যাদা কত ওপরে আলী রদেল্লাহ আনহু ছিলেন রসল্লাহ আলী আসলামের চাচাত ভাই তার মেয়ে ফাতিমা রাদেল্লাহ আনহার স্বামী তার রেখে যাওয়া একমাত্র বংশধরদের বাবা আমরা জানি নাতি হাসান রদেল্লাহ আনহো এবং হুসান রদুল্লাহ আনহু ছাড়া রসল্লাহ সাল্লাহ আলি ওয়াসালামের আর কোন বংশধর ছিল না তাই রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াস্লাম সবাইকে বলছিলেন আমি যদি তোমাদের বন্ধু হই তবে আলীও তোমাদের বন্ধু তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে আলীকেও ভালোবাসতে হবে এই কথা থেকে সাহাবি হিসেবে আলী রদাল আনহুর উচ্চ মর্যাদা সম্পর্কে ধারণা পাওয়া যায় তবে প্রথম খলিফা হবার কোন নির্দেশ বা ইঙ্গিত এখানে নেই দশম হিস্রির আরও একটি ঘটনা আমরা এই সিরিজে আলোচনা করব আর সেটি হচ্ছে নবীজ সাল্ল আলি ওয়াসলাম সন্তান ইব্রাহিম বিন মোহাম্মদের মৃত্যু ইব্রাহিমের মৃত্যুর কথা বুখারি মুসলিম সহ সব হাদিস গ্রন্থে এসেছে কিছু বর্ণায় আছে যে তার মুমুষ অবস্থায় খবর পেয়ে নবীজি সাল্ল আলি আসলাম দেখতে আসেন ইব্রাহিমের মা মারিয়া আনহা থাকতেন মদিনার আওয়ারি নামক স্থানে আলীবাহিমকে কোলে নেন সে কান্না করার সাথে খুব জোরে জোরে কাশ ছিল তখন নবীজ সাল্ল আলি আসলামের চোখ থেকে পানি গড়িয়ে পড়ে সাহবিরা জিজ্ঞেস করলেন ইয়া আল্লাহ রসুল আপনিও কাঁদছেন এ থেকে বোঝা যায় জনসমক্ষে নজি সাল্লাহ আলি আসলাম সাধারণত কান্না করতেন না তাকে কাঁদতে দেখে সাহাবিরা আশ্চর্য হয়ে যান তাদের বিশ্বাস হতে চাইছিল না নবীজ সাল্ল আলি আসলামও তাদের মতো কাঁদেন এই প্রশ্নের উত্তরেই রসুল্লাহ সাল্লাহ আলি আসলাম সেই বিখ্যাত হাদিসটি বলেন চোখ তো কাঁদেই সাথে হৃদয়ও ব্যথিত হয় কিন্তু আমরা তো শুধু সেই কথাই বলি যাতে আমাদের রব আমাদের উপর সন্তুষ্ট হন এই ঘটনা আল্লাহ নির্ধারিত ফয়সলা আর যারা পরে মারা যাবে তার পূর্ববর্তীদের সাথে মিলিত হবেই তা না হলে আমরা বিহবল হয়ে পড়তাম রসল্ল আলী বলেছেন আমরা শুধু সে কথাই বলি যাতে আমাদের প্রতিপালক সন্তুষ্ট হন এখান থেকে সবরের সত্যিকারের অর্থ উপলব্ধি করা যায় সবর হল কথা কাজের উপর লাগাম মনে দুঃখ লাগবে কান্নাও পাবে কিন্তু দুঃখের আতিশয্যে আমরা না কোনো কথা বা কাজে লিপ্ত হতে পারি না যেমন কারো মৃত্যুর জন্য আল্লাহকে দোষারোপ করা তাকদীর নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করা মাতম করে কাদা এসব থেকে বিরত থাকতে হবে এটাই সবর হাদিসে এসেছে যে ইব্রাহিমের জানাজার সালাদ পরা হয়েছিল নবীজি সাল্ল আলী ইসলাম যথারীতি চার তাকবিরে জানাজা পড়েন ছেলেকে দাফন করেন বিখ্যাত আলবাকি কবরস্তানে আল্লুর সাল্লু আলী ইসলাম তার জীবনে কত আপন জনকেই না হারিয়েছেন ছোটকালে হারালেন মাকে আর দাদাকে ২৫ বছরে দাম্পত্যের ইতি ঘটল স্ত্রী খাতিজারাদেল ও আনহার মৃত্যুর মাধ্যমে একই বছরে হারালেন চাচা আবু তালিবকে এরপর একে একে মারা গেল তিন তিনজন মেয়ে ফাতি মারা দেল ছাড়া আর কেউই বেঁচে নেই ঠিক এমন সময় আরেকটি ছেলে জন্ম কত আনন্দের একটি ঘটনা ছিল কিন্তু আল্লাহ তাকে আবারও পরীক্ষা করলেন নবীজির নিজের মৃত্যুর মাত্র এক বছর আগে মারা গেল ইব্রাহিম বাষট্টি বছর বয়সে তিনি সন্তান হারানোর শোক ভোগ করলেন এরকম পার্থিব কষ্টের মাধ্যমে জান্নাতের নবীগণের মর্যাদা আরও বেড়ে যায় আরেকটি চমৎকার বিষয় এখানে জানার আছে ইব্রাহিম যেদিন মারা যান সেদিন সূর্যগ্রহণ হচ্ছিল তার মৃত্যুর মাত্র কয়েক ঘন্টা পরেই সূর্যগ্রহণ লাগতে শুরু করে বুখারি মুসলিমে সূর্যগ্রহণের ঘটনা আলাদা উল্লেখ করা হলেও অন্যান্য কিতাব থেকে জানা যায় এটা ইব্রাহিমের মারা যাওয়ার দিনে ঘটনা লোকজন বলাবলি করতে লাগল দেখো দেখো নবীজির দুঃখে সূর্য দুঃখিত মুখ আড়াল করে কান্না করছে সে পুরো মদিনায় কথাটা রটে যায় নবীজ সাল্ল আলিউসলাম এই অবস্থা দেখে মানুষজনকে একত্র করে একটা খুদবা দিলেন বুখারি ও মুসলিমে এই ক্ষুদবার কথা আছে তিনি বলেন শোন চাঁদ সূর্য আল্লাহ তালার দুটি নিদর্শন কারো জন্ম কারণে এগুলোতে গ্রহণ লাগে না গ্রহণ হতে দেখলে বেশি করে আল্লাহর জিকির করবে এবং সালাত আদায় করবে এই কথাগুলোকে খুব সহজ মনে হতে পারে কিন্তু ভালো করে লক্ষ্য করলে দেখা যায় এই সাধারণ কথাগুলোই প্রমাণ করে মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসলাম আল্লাহর একজন নবী ছিলেন এই কথাগুলোই তার নবুয়তার প্রমাণ একজন নবীর ছেলে যদি মারা যেত লোকেরা যদি বলতো দেখো নবীর দুঃখের সূর্য কাছে তাহলে সে এই ধরনের কথার বিরোধিতা করার কোনো কারণ নেই এরকম হলে কেউ চুপ মেরে যেত অথবা মানুষের কথা সায় মানুষের কাছ থেকে আলগা সমীহ আদায় করে নিত বলত দেখো, আমার ছেলের মৃত্যুতে সূর্যও কাদে কিন্তু সত্যনবী মোহাম্মদ সাল্ল আলী ওয়াসলাম চুপ থাকতে পারেননি তিনি মানুষকে দেখে সঠিক বিষয়টা জানিয়ে দেন ইব্রাহিমের মৃত্যু আর সূর্যগ্রহণ একই দিনে হওয়া একটা কাকতালীয় ঘটনা নবুয়ের সত্যতা প্রমাণ করা এমন হাজারো ঘটনার মাঝে এটি একটি মাত্র। এখানে আরো একটি চমৎকার ব্যাপার আছে ইব্রাহিম রেদেল লওয়ানহ যে সাবালক হতে পারবে না তা কোর আনে বলা হয়েছে সুর আহদাবের ৪০ নাম্বার আয়াতে আল্লাহ তালা বলেন মুহাম্মাদ তোমাদের কোনো পুরুষ লোকের পিতা নয় সে তো কেবল আল্লাহ রসুল এবং সর্বশেষ নবী আর আল্লাহ সকল বিষয়ে পূর্ণ অবগত ইব্রাহিম সাবলক হয়ে গেলে এই আয়াত ভুল প্রমাণিত হতো। আয়াতটি সূক্ষ্মতা দেখুন এখানে বলা হয়নি কোনো নাবালকের পিতানন বলা হয়েছে কোন পুরুষের পিতা নন আরবিতে প্রাপ্তবয়স্ক পুরুষকে বলা হয় রিজাল এই আয়াতে বলা হয়েছে মোহাম্মদ সাল্লু আলী ওয়াসলাম কোন সাবালক পুরুষ বা রিজালের পিতা নন আল্লাহ রসুল্ল আলী আসলামের সন্তান ইব্রাহিম শাবালক হবার আগেই মারা যায় যা কোরআনের আয়াতকে সত্যায়ন করে আনাসবেন মালিক রাদু থেকে বর্ণিত নবীজ সাল্লু আলী আসলাম বলেছেন আল্লাহ ইব্রাহিমকে জান্নাতে একজন ধাত্রী মা দিয়েছেন ইব্রাহিম বেঁচে থাকলে নবী হত ইবেন মাজার সুনানে এসেছে এই বর্ণনাটি অধিকাংশ আলেমদের মতে এটি নবীজি সাল্ল আলিউসলামের নয় বরং আনাসবেন মালিক রদেল আনহুর উক্তি মোসনাদে আহমদের বর্ণনায় এটি আনাসের উক্তি হিসেবে উল্লেখিত আছে জানেন। রসল্লাহ সাল্ল আলে পুরুষ বংশধর না থাকার মাঝে একটি রাজনৈতিক প্রজ্ঞাও আছে তার পুত্র সন্তান থাকলে হয়তো তারাই খলিফা হতেন নবীজির আহলেবাইদকে অতিভক্তি দেখাতে গিয়ে শিয়ারা পথভ্রষ্ট হয়েছে নবীজির সাল্ল আলেসলামের কোন পুত্র সন্তান ছিল না তাতেই এই পথভ্রষ্টতা কতটা ভয়াবহ পর্যায়ে চলে গেছে নবীল্লা আলী আসলামের পরিবারকে আমরা ভালোবাসি ও সম্মান করি কিন্তু শিয়াদের সাথে আমাদের বড় পার্থক্য আছে আমরা বিশ্বাস করি কোন বাইত যদি সৎকর্মশীল হয়ে থাকেন তাহলে তিনি বিশেষ মর্যাদাবান। কিন্তু শিয়ারা বলে যেহেতু তিনি বংশধর তাই তিনি বিশেষ মর্যাদা পান অর্থাৎ শিয়াদের চোখে মর্যাদাবান হবার জন্য নবীর বংশধর হওয়াই যথেষ্ট সে খুন খারাপই যাই করুক কিন্তু সুন্নীতের অবস্থান হল কেউ নবীজি সাল্ল আলী ওয়াসলামের বংশধর মানেই যে নেককার বা মুত্তাকি হবে এমন নয় মানুষ নেককার হয় নিজের আমলের মাধ্যমে কারো বংশ কাউকে নাজার দিতে পারে না কারো বংশ হয়তো তাকে কিছু মর্যাদা দিতে পারে কিন্তু খারাপকে ভালো বানাতে পারে না তিরমিজিতে বর্ণিত একটি হাদিসে এসছে যার আমল তাকে পেছন থেকে টেনে ধরে তার বংশ তাকে সামনে নিতে পারবে না আজকের পর্বে আমাদের সর্বশেষ আলোচনা ওসামা বিন জাইদ জাদেল আনহুর অভিযান এটি হিজরতের একাদশ বছরে ঘটনা রসুল্লাহ সাল্ল আলে হজ শেষে মদিনা ফিরে এসেছেন মহারম মাসে সেখানে থাকলেন সফর মাসে রসুল্লাহ আলহাসম ওসামা এ বিন জাইদ রাজ আনহোকে একটি বাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত করলেন এই সেনাবাহিনী যাবে আর সামে রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে এর আগে রোমানদের বিরুদ্ধে মুতার যুদ্ধ হয়েছিল তখন আমির ছিলেন ওসামা রেদেল্লাহ আনহর বাবা আল্লা রসুল্সাল্লাহ আলহাসমের ইসলামের পূর্ব পালক পুত্র হারিসেই তিনি কিন্তু সেই একই রোমানদের বিরুদ্ধে তৃতীয়বারের মতো বাহিনী পাঠানো হচ্ছে মুসলিমদের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা তারই আমে নির্ধারিত হলেন তরুণ সাহাবি ওসামা বিন জাইদ রাদিল্লাহ আনহু এই অভিযানে ওসামাকে আল্লাহ রসুল তার বাবার শহীদ হবার স্থানে যেতে নির্দেশ দেন মোটে আঠারো কি বিশ মুহাজির এবং আনসারদের মধ্যে তখন প্রবীণ অনেক সাহাবি ছিলেন যারা কেবল বয়সেই বড় নন বরং জিহাদ নেতৃত্ব আর সেনাবাহিনীর বিভিন্ন ব্যবস্থাপনায়ও অভিজ্ঞ সেখানে রসুল্লাহ সাল্লাহ আলি ইসলাম কিনা এমন একজন তরুণ সাহাবিকে আমির হিসেবে নিয়োগ দিলেন যার অধীনে আবু বগর রদেল্লাহ আনহু এবং ওমার রদিল্লাহ আনহুর মতো সাহাবিরা যুদ্ধ করবেন ফলে এটা নিয়ে কিছুটা কানাঘোষা শুরু হয় মুসলিম সমাজের আকার তখন আগের চাইতে অনেক বড় তাই অপ্রয়োজনীয় কথাবার্তা আর কানাঘোষার মাত্রাও বেড়ে গিয়েছিল আর মুনাফিকরা তো ছিলই যারা ছিত্রান্বেষণ আর সমালোচনার সুযোগ হাত ছাড়া করত না কানাঘুষা হল দুটো বিষয়কে ঘিরে প্রথম অভিযোগ ছিল ওসামা বিন সাইদ রদেল্লাহ আনহুর বয়স কম আর দ্বিতীয় অভিযোগ তিনি দাস শ্রেণীর উসামার বাবা জায়দেন হারিসার আনহো একসময় দাস ছিলেন তার মা উম্মে আইমানও দাসী ছিলেন দাসের সন্তান হয়ে ওসামা কিভাবে স্বাধীন মানুষের উপর নেতৃত্ব পেতে পারে কেউ কেউ এটা মানতেই পারছিল না রসলাস্ল্লাহ আলি আসলামের কানে সেসব কথা এলে তিনি বললেন তোমরা ওসামার নিয়োগ নিয়ে বিতর্ক করছ এর আগে তোমরা তার বাবার নিয়োগ পাওয়া নিয়েও বিতর্ক করেছিলে আল্লাহর কসম করে বলছে। তার বাবা নেতা হিসেবে যোগ্য ব্যক্তি ছিল সে ছিল আমার সবচেয়ে প্রিয় মানুষদের একজন আর তার ছেলে তারপরে আমার কাছে সবচেয়ে প্রিয় মানুষ। আজকের পর্ব এখানে শেষ করছি। আগামী পর্বে আমরা আলহি ওস্লামের জীবনের শেষ দিনগুলো কথা আলোচনা করব এবং সেটি হবে এই সিরিজের শেষ পর্ব ওয়াসল্লাহ আলাসইদিন মোহাম্মদ আলহাবিহি ওয়াসলাম আলহামদুলিল্লাহি রপিল আলমিন असल वरहमतुल्ला वरक रईनड्स मीडिया अन्य प्रोजेक्ट संपर्क जानते भिजिट कर डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट अथवा फेसबुक पेज डब्ल्यू डब्ल्यू अथवा यूट्यूब चैनल डब्ल्यू डब्ल्यू